আমরা মহিমান্বিত রমাদান মাস এবং এই মাসে আল্লাহর বান্দাদের সাথে তার কোরআনের সম্পর্ক নিয়ে কথা বলছি আল্লাহ বলেন শাহরু রমাদান রমাদান মাসি হলো সেই মাস জাতীয় কোরআন হয়েছে সময় অবিশ্বাসী কোরআশরা পর্যন্ত ভয় করত। কোরআন তাদের অন্তর্কে পরিবর্তন করে দেবে এটা তারা ভালোভাবেই অনুভব করতে পেরেছিল আর তাই তারা ভয় পেত আল্লাহর এই কিতাব না জানি কখন তাদের অন্তর্কে পরিবর্তন করে দেয় যদিও তারা রাসুল সাল্লাহ দাওয়াতের প্রতি বিদ্বেষ পোষণের কারণে রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু কোরআনের অলৌকিক প্রভাব নিয়ে তারা নিজেরা সর্বদাই ভীত সন্ত্রস্ত তারা আশঙ্কা করত যে কোরআন তাদেরকে বদলে দিতে পারে এমনকি তারা এই ভেবেই বিচলিত থাকত যে কোরআন তেলবাত শুনলেই তাদের অন্তর প্রভাবিত হয়ে পড়বে এর কারণ হচ্ছে তারা আরবি ভাষার উপর সব ছিল দক্ষ এবং সেজন্যই কাফির কোরআষদের সামনে কোরআন তেলাবাত করা হলে কোরআনের অর্থ সরাসরি তাদের অন্তরে প্রভাব ফেলত এরপরও তারা ইমান আনেনি বস্তুত এরাই ছিল সত্যিকারের অবিশ্বাসী যারা সত্যকে সত্য জেনেও অস্বীকার করেছিল অন্যদিকে কোরআন বিশ্বাসীদের অন্তর এমনভাবে প্রভাবিত করত যে এতে অনেক সময়ই তারা অচেতন হয়ে পড়ত এমনকি কেউ কেউ মারাও গেছেন আজ সালাবি রাহেমাহুল্লাহ ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর একজন আলীম কোরআনের অর্থ শুনে যারা মারা গিয়েছেন এমন ব্যক্তিদের ঘটনা নিয়ে তিনি একটি বই সংকলন করেছিলেন হয়তো ওনারা কোন একটি আয়াত পড়লেন এটা তাদের অন্তর্কে এমনভাবে ভাবে আলোড়িত করল যে এর মর্মার্থ উপলব্ধি করতে পেরে ভীত সন্তুষ্ট হয়ে ওনারা মারাই গেলেন যদিও এই বইয়ের কিছু কিছু ঘটনা অতিরঞ্জিত কিন্তু কিছু সত্য ঘটনাও এখানে আছে এতে বিস্মিত হওয়ার কিছু নেই क्यों क्यों बोलते शाये कि कुरानी मृत्यु केमतान पहाड़ अवती देखते जो पहाड़ बीन हो आल्लादीर्ण दृष्टान मानुषर वर्णना करी जाते चिंता भावना कर आयात एकुश কিন্তু কেন এই কোরআন আমাদেরকে আন্দোলিত করে না কেন না আমাদের পাথর কিংবা পর্বতের চেয়ে বেশি কঠিন হয়ে গেছে ফলে আলো আমাদের অন্তর ভেদ করতে পারে না। আল্লাহ বলেন। অতপর তারপরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন সুরাবাকারা আয়াত চুয়াত্তর আমাদের প্রিয় রসুল সাল্লা আলিয়া সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছে কিন্তু উনার চুল ধূসর বর্ণ ধারণ করেনি ক্রায় নির্যাতন চোখের সামনে সন্তানদের মৃত্যু এর কোন চুল ধূসর হবে কিন্তু কোরআনের কিছু স্তূরা রসুম সাল্লা এত বেশি নাড়া দিয়েছিল যে উনার চুলকে পর্যন্ত ধূসর করে ফেলেছিল হুদ এবং তার সম্প্রদায় আমাকে ধূসর করেছে অবাক হবার কিছু নেই যখন আপনি কোরআনের অর্থ বুঝবেন তখন এমনটাই ঘটে কোরআনের আয়াত শুনে কোরআষদের দাম্বিক আল্লাহ নেতারা বর্ণিত আছে ইবেন আব্বাস রাদী আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সুরা নজম তিলাওয়াত করে সিজদায় অবনীত হলেন এবং মুসলিমরা ওনার পিছনে সিজদা করল জিনেরা ওনার পিছনে সিজদা করল मुश्रिकरा पिछने सलाम प्राप्त बचर पर मध्यकारोधिता उद्बेग उत्कण्ठा सर्वोच्च चूड़ा पोचे छोटा से जख अबू जहेल रसुल्ला के हुमक दिए तुम्हें घर सीजदारत देखी তখন সেখানে মুশ্রিকরাও সমবেত ছিল তিনি তিলাওয়াতে নিজের কণ্ঠস্বর উঁচু করলেন এবং ভেবে দেখুন কত সুন্দর ভাবে তা রসুল্লাহ সাল্লাহামের কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসছিল একবার চিন্তা করুন তিলাওয়াত শোনেন তা আপনার হৃদয় প্রশান্ত করে এই তিলাওয়াত আপনার বন্ধ করতে ইচ্ছে করে না আপনি এটা শুনতে থাকেন একবার দুইবার তিনবার চারবার পাঁচ বার বার বার সেই শিশুটি অথবা সেই বিখ্যাত এই ভেবে দেখুন কত সুন্দর হতে পারে সেই কোরআনের প্রথম মানুষের কণ্ঠে যার কাছে অপতীর্ণ করেছিলেন চিন্তা করুন যে রসুল্লাহ সাল্লাহাম স্বয়ং জিব্রাইল আল্লাহামের কাছ থেকে শুনেছেন তার নিজের কোরআন তেলাওয়াতটা কত সুন্দর আর প্রশান্তকারী হতে পারে তিনি তিলাওয়াত করছিলেন নক্ষত্রের কসম যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদকামীও হননি এবং প্রবৃত্তির তারায় কথাও বলেন না সুরা আন্নাজম এক থেকে তিন তিনি সুরা আন্না যিলাবাত করলেন তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছো এবং হাসছ ক্রন্দন করছো না তোমরা ক্রিয়া কৌতুক করছ অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করাজ উনষাট থেকে তিলাবাত শেষ করে রসুল সাল্লু আলাই্লাম সিজদায় গেলেন এবং এই তিলাবাত কোরআষদের প্রভাবিত করে তাদের পায়ের উপর স্থির করে দিয়েছিল এবং তারাও সিজদায় পড়ে গেল তারা এমন কি নিজেদের পা কেউ নিয়ন্ত্রণে করতে পারেনি যখন তারা কোরআন শুনছিল কোরআন শুনে মুহূর্তের মধ্যেই এই উম্মা ফিরাউন্দের অন্তরের অবিশ্বাস এবং অহমিকা চূর্ণ হয়ে গেল চিন্তা করুন যারা হুমকি দিয়েছিলামকে কখনো কাবায় সিজদা দিতে দেখলে তারা রাসুল সাল্লামের ঘাড় মারিয়ে দেবে তারাই কিনা রসুলের সাথে সেই কাবা ঘরেই রসুল সাল্লাহামের পিছনে সিজদাতে চলে গেল কে এমনটা ভেবেছিল যে সব সাহাবাগন আবিসিয়া হিজরত করেছিলেন ওনারা এই ঘটনা শুনে মক্কায় ফিরে এলেন ওনারা শুধু শুনেছিলেন যে সিজদা করেছে আর বিশ্বাসী কে করতে পারে। বিশ্বাসীগঞ্চ ভেবেছিলেন যে কোরআনের প্রভাব তাদের কুফর থেকে নারিয়ে দিয়েছে যখন তারা থেকে থেকে মাথা তাদের অন্তর কোরআনের প্রভাব ধীরে ধীরে বিলীন হয়ে যেতে থাকল কারণ তখন আর কোরআন তেল আওয়াজ শুনছিল না পুনরায় তাদের অন্তর অজ্ঞতায় নিমজ্জিত হতে শুরু করল তারা বলছিল এটা আমরা কি করলাম আমরা মুহাম্মদের সাথে তাদের রবের কাছে চিজ্ঞা করলাম এটাই কোরআনের শক্তি কোরআনের প্রভাব কোরআনের অনুপম সৌন্দর্য কোরআন তাদের অন্তর্কে কেন নাড়া দিয়েছিল আর আমাদের অন্তরকেই বা কেন নাড়া দেয় না কারণ তারা ছিল আরবি ভাষার পথিকৃত তারা ছিল আরবি ভাষার উপর বাকপটতার শীর্ষে এবং যখন তারা কোরআন তেল আওয়াজ শুনছিল তাদের সবাই রকম সন্দেহ ছাড়াই বলেছিল যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এক মসজিদা এটা আল্লাহর কাছ থেকেই অবতীর্ণ কোরআনের কাছে ফিরে আসুন এবং কোরআনের আলোতে আপনার অন্তরটাকে আলোকিত করুন এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ হতে দিন আপনাকে নতুন এক মানুষে পরিণত করতে দিন কোরআন তেলাবাত করুন এবং বোঝুন কোরআন পড়ার সময় শুধুমাত্র চোখটা বলিয়েই পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করবেন না কোরআন বোঝার চেষ্টা করুন এবং এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন বাংলায় কিংবা ইংরেজিতে অনুবাদ করা একটি গ্রন্থ উঁচু মানের এবং আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়ের অনুবাদ জগতের অর্জন আমরা অনেক সময় কোরআনের একটা আয়াতের অনুবাদ পড়ে কিংবা হাদিসের অনুবাদ পড়ে কিংবা মূল আরবি পড়েই মানুষকে তার মন গড়া ব্যাখ্যা বোঝাতে শুরু করি এখন যদি আমরা জন বাঘপটু ব্যক্তিকে আলাদা আলাদা মন করা বাস্তবতা হল এসব অজ্ঞ কাছে কোনো গুরুত্ব বহন করে না আমরা বরং ইবনে কাসির খুলে দেখব সেখানে এই আয়াতের ব্যাখ্যা কি আছে তেমনি ভাবে কে কিভাবে হাদিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেদিকেও আমরা ভ্রুক্ষেপ করব না আমরা বরং বুখারির বাড়ি কিংবা মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সার হে খুলে দেখবেন সেই হাদিস বলে অনৎসহী কিন্তু সেটি রহিত হয়ে গেছে সালাফদের সঠিক ব্যাখ্যা না জেনে নিজে নিজে পণ্ডিত হয়ে যাওয়ার এই রোগ নিজের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্যদের জন্য রসুল্লাহ সাল্লু কোরআন তিলাওয়াতের পুরস্কার বিশদ আকারে বর্ণনা করেছেন আমরা জানি যে সেই পুরস্কার হচ্ছে প্রতি হরফের জন্য কমপক্ষে দশ নেকি। কিন্তু দেখুন রসুল্লা সাল্লু আলাইসাল্লাম কিভাবে বিশদ ব্যাখ্যার মাধ্যমে কোরআন তিলাওয়াতের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি বলেন যদি তুমি কোরআন পড় তবে একটি ভালো কাজে সব পাবে সেই সবের পরিমাণ হচ্ছে দশ গুণ আলিফ একটি বর্ণ লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ एर अर्थ तीन मिले एक बर्ण नये प्रत्येक दस टी ने देखें हिसाब से देखेफ प्रथम शेष पर्यटन अर्थात सुरा फातिहा शुरू करेष करें प्राय त्रिश मिलियन एजार सव पापनी के साधारण दिन हिसाब কিন্তু এটিকে আরেক ধাপ এগিয়ে নিন রমাদান মাসে এর পরিমাণ আরো অনেক বেশি সাধারণ দিনে আপনি যখন পুরো কোরআন পড়বেন তখন ৩০ মিলিয়ন এবং দুই হাজার সপ আপনার নামে লেখা হবে এবং তা আপনার ৩০ মিলিয়ন দুইশ হাজার পাপকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে কেউ হয়তো বলতে পারে শায়খ আমি তো কোরআন পড়তে জানি না আমি এটা রমাদান মাসে শেষ করতে পারি না এক্ষেত্রে আমি কি করতে পারি কোনো আয়াত বা কোনো হাদিসে এটা বলা হয়নি যে কোরআন কভার টু কভার পরে শেষ করতে হবে হ্যাঁ জিব্রাইস্লাম রমাদান মাসে রসুল্লাহ সাল্লি সাল্লামকে পুরো কোরআন পরে শুনিয়েছেন এবং সালাফগণ কোরআন পরার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন কিন্তু আপনি কোরআনের যে কোনো অংশ পড়ুন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি ছোট ছোট সুরা দিয়ে শুরু করুন ছোট সুরাগুলো কি গণনা করেছেন সেগুলো কি কোরআনের অংশ নয় ছোট সুরাগুলো কে না জানে সুরা ফাতিহা কে না জানে সেগুলো বারবার বার পড়ুন সুরা এখলাস কে না জানে একটি হাদিসে বর্ণিত আল হাদাম সুরা এখলাস পড়তে ভীষণ ভালোবাসতেন এবং এতবার পড়তেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন আপনি গাড়িতে বসে দাঁড়িয়ে শুয়ে অথবা অফিসে এটা তিলাবাত করুন এবং এর প্রতি আপনার ভালোবাসা দৌড়ুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসবেন দ্বিতীয়ত যখন আপনি এই সুরা তিলাওয়াত করবেন আপনি কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সমান সবাব পাবেন এটা তিনবার করুন এবং আপনি পুরা কোরআন তিলাওয়াতের সমান স্বভাব পাবেন তৃতীয়ত সুরা ইখলাসে সাতচল্লিশটি বর্ণ রয়েছে তাই যদি আপনি এটাকে দিয়ে দশ গুণ দেন তাহলে আপনার চার শত সত্তর স্বভাব পাবেন একটি সাধারণ দিনে এবং রমাদান মাসে এই সব বেড়ে আর কত গুণ হবে সেটা আল্লাহই ভালো জানেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনি কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সব পাবেন এবং চারশো নেকি পাবেন এবং রমাদান মাসে আরও অনেক বেশি সব পাবেন বিস্মিত হবেন না এখন আপনি কোরআন আর গুণ বৈশিষ্ট্য বুঝতে শুরু করেছেন হয়তো এটাই হতে পারে আপনার সেই কাজ যা বিচার দিবসে আপনার ভালো কাজের পাল্লা ভারী করবে আল্লাহ বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُغْلَمُ نَفْسٌ شَيْئَا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَابِنَا حَاسِبِينَ أميكي أموتر دين نأي بيچارير ماندون رو ستحاپن کرو شوطران کارو پروتی ظلم کرو حبنا दुनिया पृथिवीते व्यापक गवेशा लैब ए लक्ष लक्ष डॉलर उन्नतमान स्केल आई स्केलों पुण्य के पारे ना কিন্তু আল্লাহ যখন কিয়ামতের দিন পাল্লা দিয়ে ওজন করবেন তখন এই নগন্য পরিমাণ ভালো কাজটিরও ওজন করা হবে যে কাজটিকে হয়তো আপনি কোনো পাত্তাই দেননি সেদিন আল্লাহর হিসেবে সেটাও ধরা গণনায়িস অতপর কেউ অনুপরিমান বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয় যা একজন বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি কেউ এই জীবনে কোরআন পরেছে এবং হাসরে মাঠে তার পাপের পরিমাণ হয়তো তার পুণ্যকে অতিক্রম করেছে तक कुरआन तर मुक्त साफायत कर कथा बले? दिन आपनार पक्ष होये, कथा जिन यह दुनिया कथा बार शक्ति दिए परकाले अपन अंग प्रत्यंग कथा बलार शक्ति दान कर दुनिया मानुष के हाँ शक्ति दिए विचार दिवस मानुष के तरह माथार ऊपर भर कर हाँटार शक्ति दीबें আমি কেয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ মুখ এবং বধির অবস্থায় সুরা আল ইসরা আয়াত সাতানব্বই সাহি মুসলিমে বর্ণিত আছে দুনিয়াতে যে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবে কেয়ামতের দিন তা তার জন্য মধ্যস্থতা করবে যারা হয়তো বিচার দিবসে আটকে যাবে সবচেয়ে কঠিন বিপদে একজন মা এবং বাবা আপনাকে সেই অবস্থা থেকে বের করে আনতে পারবে না কিন্তু সিয়াম এবং কোরআন আপনার মুক্তির এবং সাহায্যের জন্য ছুটে আসবে এটা আমাদের মতো জন্য। যারা হয়তো তাদের যথাসাধ্য তিলাবাত করেছে কিন্তু বিচার দিবসে তাদের পাপ পুণ্যকে ঢেকে দিয়েছে মুসনাদে আহমাদ আত্মাবারেনি এবং আল্লাহম থেকে একটি সহিহাদিসে বর্ণিত রসুল্লাহ সাল্লাই বলেন কেয়ামতের দিন সাওম বলবে হে আল্লাহ আমি তাকে পানাহার এবং কামনা বাসানো থেকে বিরত রেখেছিলাম তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন কোরআন আপনার কাছে ছুটে এসে বলবে হে আল্লাহ আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম তাই তার জন্য আমার সুপারিশ কবুল করুন রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের শেষে বলেন তখন তাদের সুপারিশ করার অনুমতি দেয়া হবে সাহি মুসলিমে আবু উমামাহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দীপ্তিমান দুইটি সুরা সুরা আল বাকা এবং আলী ইমরান পর কেয়ামতের দিন এগুলো দুইটি মেঘ রূপে আবির্ভূত হবে তারা কেয়ামতের দিন দুইটি ছায়ার মতো উদয় হবে আবির্ভূত হবে পাখির দুইটি ঝাঁকের মতো এবং মুসলিমের বাইরে অন্য আরেকটি বর্ণনায় আছে উজ্জ্বল আলোর মতো যারা তার সঙ্গীদের জন্য সুপারিশ করবে এর পরেও কিভাবে আপনি কোরআনকে পরিত্যাগ করতে পারেন এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেমতের দিন অন্ধ অবস্থায় অথিত করব সূরাত্তহা আয়াত একশো চব্বিশ কোরআন থেকে যে কোনো প্রকারে দূরে সরে যাওয়া এই আয়াতের অধীনে পড়ে সেটা কোরআন না পড়া কিংবা সে অনুযায়ী আমল না করা যাই হোক না কেন আপনি কি জানেন কি আবু আনহুম বলেন এই আয়াতে অর্থ কবর তাকে চারপাশ থেকে চাপ দেবে কিছু আলিম বলেন এটার অর্থ সমস্যায় ভরা উদ্বিগ্নতা সংকুল এবং হতাশাপূর্ণ জীবন কোরআন শোনা থেকেও কখনো নিজেকে বঞ্চিত করবেন না এতেও বিপুল পুরস্কার এবং উপকারিতা আছে হয়তো সেটা তেলোয়াতের মতো নয় কিন্তু শোনাতেও মহৎ পুরস্কার এবং প্রচুর উপকারিতা আছে আল্লাহ যেন আমার বাবাকে পূর্ণময় জীবন দান করেন। করেন্লাহি শৈশব থেকে আজ পর্যন্ত এমন দিন আমি দেখিনি যেদিন ওনার কোরআন না শুনে কাটেনি সত্তরের দশক থেকে সেইসব বড় বড় রেকর্ড বিনায়ল রেকর্ড সাধারণ টেপ রেকর্ডের এর থেকে এখন ওনার আই প্যাডে সব সময় তিনি সময় পেলেই কোরআনের মধ্যে ডুবে গিয়েছেন যখন তিনি কোরআন শুনেন না অথবা এটা শিক্ষা দেন না তখন ওনার অবস্থা হয় সেই মাছের মতো যেটা ডাঙ্গায় থাকে মাছ পানি ছাড়া বাঁচতে না আর আমার বাবা কোরআন ছাড়া থাকতে পারেন না আল্লাহ যেন আপনাদের অন্তর কবর এবং বাড়ি কোরআনের উজ্জ্বলতায় ভরে দেন এবং এটাকে আপনাদের জন্য সাক্ষ্য দেওয়ার এবং আপনাদের জন্য সুপারিশ করার অনুমতি দেন ওসালু আলাহ সাইদিন মোহাম্মদ ও আল্লাহ আলি ওয়াসাবি আসাল্লাম আলহামদুলিল্লাহ আবামী